হাজার বছর আগে রাজার শাসন ছিল রাজ্য চলেছে শুধু রাজার কথায় সামন্তবাদ ছিল জমিদার এলো গেল মানুষ থাকে নিবসে পুরনো প্রথায় ধর্মরাষ্ট্র নামে গির্জার অনাচার পপের অত্যাচার সৈনি মানুষ ব্যক্তিতন্ত্র আর পরিবার তন্ত্রকে ভেঙে চুরে দিয়েছে তুমুল জনরোষ। সমাজতন্ত্র এসে দুদিনেই গেছে ভেসে লাল পতাকার রং হয়েছে মলিন তারপর দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হায় পুঁজিবাদ আর গণতন্ত্রের দিন ভুকে গণতন্ত্র বিঠে গণতন্ত্র নূর হোসেনেরা হয় রাজপথে লাশ রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র অত্যাচার অসহায় দেশ জাতি করে হাসপাস গণতন্ত্রের ফাঁকি এখনতা বোঝ নাকি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের গণতন্ত্রের ফাঁকি এখন তা বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের गणतन् मिछे महामंत्र शोषण जंत्र पश्चिम मिचे महामंत्र शोषण जंत्र पश्चिम गणतंत्र मिछे महामंत्र शोषण जंत्र पश्चिम गणतंत्र मिछे महामंत्र शोषण जंत्र पश्चिम गणतंत्रे मान जनतार मध्यमे जनतार सरकार जनतार ही मूल मंत्र के बोका रजनीक पक्काले मार मत विश्वास कर अबुझ जनता भावे भूल नहीं गणतंत्री जान खोदा भगवान क्यों जदि धरे भूल भाई रे हलुस्थल भावखाना जान तारे ना इमान এই গণতন্ত্রের সঠিক চর্চা হয় পশ্চিমা বিশ্বের কিছু বড় দেশে হবে না তা আমাদের অশিক্ষা অনাচার দারিদ্র দুর্নীতি ভরা পরিবেশে এই গণতন্ত্রের সংস্কার দরকার সাজিয়ে তা হবে আমাদের মতো কিলাভ স্বাধীনতার কেন লুফে নেবো আর পশ্চিমাদের দেয়া পচামাল যত शेस दीन दीन आरो हायरे साधर गणतंत्र आज तंत्र शुद्ध आनबाद पड़े गे हायरे साधे गणतंत्र मिछे मोहमंत्र शोषण जंत्र पश्चिम এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্রে ব্যক্তিগণনা হয় ব্যক্তিত্বের খুব হয় না ওজন প্রার্থীর তালিকায় সকলেই ঠাই পায় মন্দ আমন্দের নেই বিভাজন এই গণতন্ত্রে সৎ কি বা অপরাধী মূর্খ বা শিক্ষিত সবাই ভোটাল। সবার ভোটের মান অঙ্কে সমান তাই দুষ্টেরা পথ খোঁজে ফায়দা লুটার ভালোদের ভোটগুলো ভাগাভাগি হয়ে গিয়ে অল্পেই মন্দেরা করে বাজিমাত শতকরা বিশ ত্রিশ ভোটে তারা জিতে যায় বাকি সত্তুর আশি হয় কুপকার মানুষেরই গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের নামে গণধোকাবাজি চলে শাসকেরই কথা বলে আইন অবিচার কোন প্রতিবাদ হলে বুকে হাত ঠুকে বলে জনতাই এ দিয়েছে তাদের কোন প্রতিবাদ হলে বুকে হাত ঠুকে বলে জনতাই ক্ষমতা দিয়েছে তাদের এই গণতন্ত্র মিছে শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের গণতন্ত্রের নামে পশ্চিমা খেলাপথ ছড়িয়ে পড়েছে দেখো সারা দুনিয়ায় এই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ওরা ইরাকিবা সিরিয়া কেচু শেখায় ওদের পড়ে না চোখে আরবের বাদশাহী মিশর মিয়ানমারে সামরিক রূপ যেখানে স্বার্থ হানি সেখানেই রাহাজানি যেখানে স্বার্থ ঠিক সেখানেই চুপ। এই গণতন্ত্রের সুরে সুর ধরে আজ তৃতীয় বিশ্বে বাজে হুজুগের গান চিলে কান নিল বলে চিলের পেছনে চলে হাত দিয়ে দেখে না তো আছে কিনা কান কোটি কোটি জনতার নৈতিক মানবিক সামাজিক নাগরিক সব অধিকার পেতে হলে দরকার নীতিবান রাজনৈতিক সরকার অসতের ভোটে যদি অসৎ বিজয়ী হয় মূর্খের ভোটে হয় মূর্খের পাশ। গণতন্ত্রই তবে গণ প্রতারণা হবে জনপ্রতিনিধি হবে জনতার ত্রাস রাষ্ট্রচিন্তা আর রাজনীতি যারা বোঝে গণতন্ত্রের ফাঁকি পায় তারাটের রাষ্ট্র চিন্তা আর রাজনীতি যারা বোঝে গণতন্ত্রের ফাঁকি পায় তারা এই গণতন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র পাহাড় সাগর নদী হাসছে এইবার জনতার অধিকার রক্ষার নতুন ইশতেহার আসছে খেটে খাওয়া মানুষের ছলো ছলো চোখে দেখো নতুন স্বপ্ন আশা ভাসছে আধার কালো আসছে ষোলো কোটি জনতার ন্যায়ের অঙ্গিকার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে नूतन इस्तेहार नूतन इस्तेहार नूतन इस्तेहार आस्छे नूतन इस्तेहार नूतन इस्तेहार नूतन इस्तेहार आस्छे नूतन इस्तेहार नूतन इस्तेहार नूतन इस्तेहार आस्छे अलमदीना.कॉम अलमदीना.कॉम